মানবতা সমাধান উ বিনূরফস الشيطان الرجيم সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীবের আপদ বা এই জীব দিয়ে আমরা যে সমস্ত অন্যায় কাজ করি এই জীব দিয়ে শরীয়ত বিরোধী যে কাজগুলি আমাদের দ্বারা সংঘটিত হয় সে সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পরিবেশন করব, ইনশ আল্লাহ তালা এই জীব বড় এক নিয়ামত এই নিয়ামতের সদ্ব্যবহার করতে হয় এবং অসৎ ব্যবহারের মাধ্যমে এই নেয়ামতের কুফুরি করতে হয় না আল্লাহ তালা এই জীব দিয়ে আমরা যে অনেক অন্যায় কাজ করি তা পূর্বেও আপনাদের কাছে অনেক কথা আলোচিত হয়েছে গীবত করি এই জীব দিয়ে চুগুলখড়ি করি এই জীব দিয়ে আবার এই জীব আমরা মিথ্যা কথা বলি সবথেকে বড় অপরাধ হিসাবে যেটা গণ্য হয় সেটা হচ্ছে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করা এবং আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের ওপরে মিথ্যা আরোপ করা বা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ব্যাপারে মিথ্যা রচনা করা মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনের অনেক আয়াতে আমাদেরকে মিথ্যা কথা বলা থেকে আল্লাহ রব্বুল আলমীর সম্বন্ধে মিথ্যা রচনা করা থেকে এবং বিশ্বনবী মোহাম্মদ করেছেন এবং আমাদেরকে সতর্ক করেছেন সতর্ক করে আমাদেরকে বলছেন ফমান তার থেকে বড় দালেম আর কে হতে পারে তার থেকে বড় অত্যাচারী আর কে হতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন সম্বন্ধে মিথ্যা রচনা করে তার উদ্দেশ্য হয় অজ্ঞাতভাবে মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া ইন আল্লাহ ইহাদমিন যারা অত্যাচারী দারাদ আলেম তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কোনোদিন সুপথ দেখাবেন না অন্য এক আয়াতে সোরা আনামের মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়ালা চে যারা আল্লা রকে মিথ্যা মনে করে যারা আল্লাহ রবুল আলমিনের আয়াত কে অস্বীকার করে আর যারা আখেরাত বিশ্বাস করে না না অহম বেরবীন দিলুন আর তারা অন্যকে আল্লাহ রবুল্লা আলমিনের মতো মনে করে অন্যকে আল্লাহ রবুল্লা আলমিনের সাথে তারা তুলনা করে যাদের চরিত্র এই তাদের তুমি অনুসরণ করো না এখানেও মহান আল্লাহ রাখা যারা যারা আল্লাহ রব্বুল আলমিন সম্বন্ধে মিথ্যা রচনা করে যারা আখেরাতকে বিশ্বাস করে না এবং যারা অন্যকে আল্লাহ রব্বুল আলমিনের সাথে তুলনা করে বা তার সমকক্ষ মনে করে এরকম লোকদের প্রবৃত্তির অনুসরণ করতে বিশ্ব নবী মোহাম্মদা ইফ্লুদ্দ আলিমন এখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তার থেকে বড় তালেম আর কে হতে পারে যে আল্লাহকে মিথ্যা মনে করে যে আল্লাহর আয়াত মিথ্যা মনে করে এবং আল্লাহ রব আলমিনের ব্যাপারে যারা এরকম ধারণা রাখে এরকম তালিম কম কোনদিন সফল কাম হতে পারে না অন্য একটি আয়তের আল্লাহ রা বতন সুলতানা এই আয়তে আল্লাহ রব আলমিন বলছেন কল হে নবী তুমি বলে দাও ইন্নামা হার রামা রব্বি আল ফওয়াহেস অবশ্যই অবশ্যই আমার প্রতিপালক হারাম করেছেন যাবতীয় প্রকাশ্য এবং গোপনীয় ওয়াশ্লীলতাকে যত প্রকাশ্য ও গোপনীয় অশ্লীলতা আছে এই সমস্ত অশ্লীলতাকে অন্যায়কে আল্লাহ রবুল আলমিন হারাম করেছেন ওয়াল ইস পাপাচারকে আল্লাহ রবুল আলমিন হারাম করেছেন ওয়াল বাগিয়া বেগা হাক আর অসংগত বিদ্রোহ এবং বিরোধকে আল্লাহ রবুল্লা আলমিন হারাম করেছেন আর আল্লাহ হারাম করেছেন যে আল্লাহর সাথে কাউকে শরিক করা হবে যে ব্যাপারে মহান আল্লাহ রব্বুল্লা আলমিন কোন আয়াত অবতীর্ণ বা কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করেননি এরকম কাজকেও আল্লাহ রবুল আলমিন হারাম করেছেন ও আন্তু আল্লাহে আর আল্লাহর ব্যাপারে এমন কথা বলাকেও আল্লাহ আল্লাহতালা হারাম করেছেন যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই যে ব্যাপারে তোমরা সঠিক জানো না এখানে আল্লাহ তালা কয়েকটি জিনিসের হারাম ঘোষণা করলেন এক নম্বরে যত রকমের অন্যায় আছে অশ্লীলতা আছে নোংরামি আছে প্রকাশ্য হোক গোপনীয় হোক এই সমস্ত নোংরামি বা নোংরা জিনিসকে আল্লাহ রবুল্লা আলিম হারাম করলেন পাপাচারকে আল্লাহ রবুল্লা আলিম হারাম করলেন আল্লাহর সাথে का की शरिक् होक एके आल्ला रबुल आलमीन हराम करलाय भावे विद्रोह करा बिोधिता करा के अल्लाह रबुल आलमीन हराम करलें और आल्ला सम्बन्धे एम कथा बला केराम हलोध मानुषर सठिक को धारणा नहीं ब्यापारे मानुषर को ज्ञान नहीं रसुल्लाह सल्लाह आलिस्ल्लम मिथ्या सम्पर्के हादसे की बोले ए सम्पर्के आसन आप देखी आल्ला रसुल्लाह आलिस्ल्लम بخاري شريف الحديث لا تقذبو على الله ومن قذب على الله فلية لجننار خبر دار تمرا الله شمع من ده كونو متر وچونا کرونا جاء الله شمع من ده متر وچونا کرو شجنو تارتھکانا جهنم بانيه نئي ايهو محمد رسول الله صلى الله عليه وسلم بولچن لا تقذبو علية متعمدة فمن قذب علية متعمدة فلية تباو مقعده من النار جنشنه খবরদার কেউ আমার ওপরে মিথ্যা আরব করো না বা এমন কথা বলো না যে কথা আমি বলিনি আছে অনেকেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেননি এমন কথাকে আল্লাহ নবী বলেছেন বলে সমাজের মাঝে চালিয়ে দেয় তাই আল্লাহনবী বলছেন ওমান কাদে বা আলাই মত আহমেদা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে যে মিথ্যা বলে আমার সম্বন্ধে বা আমার ওপরে মিথ্যা আরব করে ফালিয়া তা ভবিষ্যৎবাণী করছেন তার সতর্ক করছেন এক নথি আখরি জামানি জামানাতে এমন মানুষের আবির্ভাব ঘটবে যাদের চরিত্র হবে দাজ্জাল প্রকৃতির চরিত্র দার্জাল যেমন সত্য আর মিথ্যা মিশ্রিত করে মানুষের কাছে পরিবেশন করবে মানুষকে বলবে এটা হচ্ছে ঠিক এটা হচ্ছে ব্য এরকম কিছু মানুষ আসবে যাদের চরিত্র হবে দার্জাল প্রকৃতির চরিত্র তারা মানুষের কাছে মিথ্যা পরিবেশন করবে ই এত আহাদিস তোমাদের কাছে এমন এমন হাদিস তারা পরিবেশন করবে নিয়ে আসবে মালাম তাসমা বা ওক যে হাদিস সম্পর্কে না কোনো দিন তোমরা শুনে হবে না তোমাদের বাপ দাদারাও কোনো শুনে হবে এরকম হাদিস তারা সমাজের মাঝে নিয়ে এসে প্রচার করবে আমরা জানি বর্তমান বিশ্বে কত জাল হাদিস কত দুর্বল হাদিস প্রচার করা হচ্ছে এবং এই জাল হাদিসের ভিত্তিতে কত কাজ বা কত এমন বিরাট কাজকর্ম মানুষের মাঝে মানুষের সমাজে মুসলিম সমাজে আজকে হয়ে এবং মুসলিম আজকে এই কাজগুলি করতে আছে শুধু জাল হাদিস এবং ভিত্তিতে তাই আল্লাহ রসুল বলছেন তারা এমন হাদিস নিয়ে আসবে এমন মিথ্যা হাদিস করবে যে হাদিসগুলো সম্পর্কে যা কোনোদিন না তোমরা শুনে হবে না তোমাদের বাপ দাদারা শুনে হবে সাবধান তোমরা তাদের থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে যেন এবং পারে সবসময় তোমরা সতর্ক থাকবে এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রলুমুল ওর আন নামে।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 জানতে হলে দেখুন উন্মুল কোরআন ও ইসলামী আদর্শ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেলিমিনে Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun, sammuk samore, pratiryo-pratibar. Ratra 9tay a বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বললেন সর্বোত্তম জিক মূল্যবোধ সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি रसुल्लाम मानुषर नबी नामे मिथ्याद गड़े মানুষের সমাজে প্রচার করবে এবং মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা দাজ্জাল প্রকৃতির হবে মানে মিথ্যুক হবে ই এত আহাদিস তোমাদের কাছে এমন এমন হাদিস তারা পরিবেশন করবে নিয়ে আসবে মালাম মা আলাম তাসমা আন্তম যে হাদিস সম্পর্কে না কোনো দিন তোমরা শুনে হবে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 তাই আল্লাহ রসুল বলছেন তারা এমন হাদিস নিয়ে আসবে এমন মিথ্যা হাদিস করবে যে হাদিসগুলো সম্পর্কে যা দিন না তোমরা নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে সাবধান তারা যেন তোমাদেরকে ফিত নাই এবং পথ করতে না পারে সময় তোমরা সতর্ক থাকবে তো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহাল্লামের নাম দিয়ে মিথ্যা হাদিস গড়া যে কথা নবী বলেননি সে কথা মানুষের সামনে তুলে ধরা আল্লাহ নবী বলেছিলাম পূর্বের হাদিস গুলাতে বললেন যে তোমরা বা সেই ব্যক্তি তার ঠিকানা যেন জাহান নামে বানিয়ে নেয় যে আমার নামে মিথ্যা হাদিস আর একটা হাদিসের মধ্যে বিশ্ব নবী মোহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন তোমরা আমার নামের নাম রাখো আমরা সবাই জানি আল্লাহ নবীর নাম মোহাম্মদ ছিল আল্লাহ নবীর নাম আহমদ ছিল আর আল্লাহ নবীর কয়েকটা নাম ছিল এখন আমরা যদি কেউ আমাদের নাম মোহাম্মদ আহমদ রাখতে চায় তাতে কোনো বাধা নেই আল্লাহ নবী বলছেন যে তোমরা আমার নামে নাম রাখো কুনিয়া কিন্তু আমার যে উপাধি কুন্নিয়াত আছে যেমন আবুল কাসেম ছিল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আল্লামের কুনিয়াত বা আল্লাহ রসুল ছিল আবুল কাসেম এখন আল্লাহনবী নিষেধ করলেন যে তোমরা কেউ নিজের নাম আবুল কাসেম রাখবে না তবে এই জিনিসটা তখনকার জন্য ছিল যখন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তার উম্মতের মাঝে বিদ্যমান ছিলেন উপস্থিত ছিলেন কিন্তু এখন আল্লাহ নবী আমাদের মাঝে নেই অথবা এখন যদি কেউ তার নাম আবুল কাসেম রাখে তাতে কোনো অসুবিধা হবে না এবং সেটা নাজায়জ হবে না রানি যে স্বপ্নে আমাকে দেখল দেখল। সে কারণ শয়তান কোনোদিন আমার আকৃতি ধারণ করতে পারে না মানে শয়তান কোনোদিন স্বপ্নের মাধ্যমে আমার রূপ নিয়ে তোমাদের কাছে আসবে নিয়ে বলবে যে আমি মোহাম্মদ নবী এরকম সে শয়তান কোনো করতে পারবে না অতএব কেউ যদি আল্লাহ নবীকে স্বপ্নে দেখে তাহলে সে আসলেই আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছে অমান আর যে আমার নামে মিথ্যা বলবে মানে আমার নামে মিথ্যা হাদিস করে বলবে আমি বলিনি এমন কথাকে আল্লাহ নবী বলেছেন বা আমি বলেছি বলে চালিয়ে দেবে ফালিয়া তা বাবু আদাহ মিনান্নার সে জানো তার ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় এখানেও আল্লাহর নবীর নামে মিথ্যা করা। আল্লাহনবীর নামে মিথ্যা বললে তাকে যে জাহান নামে যেতে হবে সে কথা বললেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ একটা আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম মা আলম ইয়াকুল আল্লাহ নবী বলছেন সবথেকে বড় মিথ্যা সবথেকে বড় অপরাধ হচ্ছে যে মানুষ পরের বাপকে বাপ বলে ডাকবে নিজের বাপকে অস্বীকার করে পরের বাপকে ডাকে যারা তারা হচ্ছে সব থেকে বড় মিথ্যুপ ইউরিয়া কিংবা চোখে এমন জিনিস দেখার দাবি করবে যে জিনিস আসলে চোখ দেখেনি যেমন অনেকে আছে বন্ধু সমাজে বন্ধু মহলে বা আরো কোনো মানুষের কাছে তার উদ্দেশ্য হয় নিজেকে বড় করা এমন জিনিস দেখেছি বলে মানুষকে বলে আমি এখানে গেছিলাম এই দেখলাম তাই দেখলাম অথচ সেগুলি সে দেখেনি যদি সে এমন জিনিস দেখার দাবি করে যে আসলে সে দেখেনি তাহলে সেও বড় মিথ্যুক এবং বড় অপরাধী অনুরূপভাবে কেউ যদি এমন কথা আল্লাহ নবী বলেছেন বলে বলে দেয় যে আল্লাহ নবী বলেছেন অথচ রসুলের কারিম সাল্লাহ আলীহাসাল্লাম তা বলেননি তবে সেও হবে বড় মিথুক এই হাদিস গুলাতে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে মিথ্যা কথা বলা থেকে নবীর সম্বন্ধে মিথ্যা রচনা করা থেকে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করা থেকে সতর্ক করেছেন কোরআনেও মোহান আল্লাহ রবুল্লা আলমিনের যে আয়াতগুলি আপনাদের সামনে পরিবেশন করা হলো সেই আয়াতগুলি থেকেও আপনারা পরিষ্কারের কথা বুঝতে পেরে গেছেন না আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করা যায় না বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসালাম সম্বন্ধে মিথ্যা রচনা করা যায় বা মিথ্যা হাদিস করে মানুষের কাছে বলা হয় الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم مدتك شطركو قراجون أما دركي بلچين عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال الرجل يصدق ويتحرر الصدق حتى يكتب عند الله صدقا তোমরা এটাকে আঁকড়ে ধরো সময় তোমরা সত্যবাদী হবে সময় তোমরা সত্য কথা বলবে কোন সময় মিথ্যা বলবে না এটাকেই তোমরা ধারণ করো মজবুত করে ধারণ করো কারণ সত্য জিনিস বা সত্য কথা তোমাদেরকে নেকির দিকে নিয়ে যাবে ভালোর দিকে নিয়ে যাবে আর নেকি ভালো তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে এই নেকি ও ভালো জিনিস তোমাদের জন্য জান্নাতের পথকে সুগম করে দিবে, জান্নাতের দিকে তোমাদেরকে নিয়ে যাবে জান্নাতের পথ তোমাদের জন্য সহজ হয়ে যাবে জান্নাতের পথকে তোমাদের জন্য সুগম করে দিবে ওই এক মল কাদীপ খবরদার খবরদার কোনো সময় মিথ্যা কথা বলবে না কোনো সময় মিথ্যা কথা বলবে না তোমাদের জন্য আর অন্যায় কাজ সবসময় জাহান নামের পথ বা জাহান নামের পথে মানুষদেরকে নিয়ে যাবে তাহলে একটি মিথ্যা কথা বলার কারণে অনেক অন্যায়ের পথ আমাদের জন্য সুগম হয়ে যায় আর পরিশেষে সেই মানুষটিকে যে একটি মিথ্যা কথা বলেছিল আর একটি মিথ্যা কথা বলার কারণে ওই অনেকগুলি মিথ্যা কথাকে বলতে হয়েছে আর পরিশেষ থেকে জাহান নামে হতে হয় তাই আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বললেন যখন মানুষ নিজেকে সবসময় সত্য বলার মধ্যে অভ্যস্ত করে নেয় যে সবসময় সে সত্য বলবে আর সত্যই সে খোঁজা খোঁজাখুঁজি করে তখন আল্লাহ তালা তার নাম সত্যবাদীদের সূচিতে লিপিবদ্ধ করে দেন অতএব সে আল্লা রব্বুল আলমীর কাছে একজন সত্যবাদী হিসাবে নির্বাচিত হয়ে যায় পক্ষান্তরে যখন কেউ নিজেকে মিথ্যুক বানিয়ে নেয় মিথ্যা কথায় বলাই যার সব সময় অভ্যাস হয়ে যায় তখন সে একজন মিথ্যুক হিসাবে নির্বাচিত হয়ে যায় মৃত্যুকদের লিস্টে মৃত্যুকদের সূচিতে তার নাম লিপিবদ্ধ হয়ে যায় তাই প্রত্যেক বান্দার উচিত সবসময় নিজের মধ্যে সততা নিয়ে আসবে এবং নিজে সবসময় সত্য কথা বলবে এই অভ্যস্ত করা প্রত্যেক মানুষের উচিত রসুল করিম সাল্লাহ আলিহাল্লাম স্বপ্নের মধ্যে দেখছেন স্বপ্নের মধ্যে আল্লাহ নবী দেখেছেন আর আমরা সবাই জানি নবীরা যে স্বপ্ন দেখেন তা এক প্রকারের ওহি হিসাবে গণ্য হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে এক মানুষ বসে আছে আর একটি লোক দাঁড়িয়ে আছে সেই দাঁড়ানো লোকটি তার গালটাকে ছিটছে চিড়তে চিটতে ঘাড় পর্যন্ত নিয়ে যাচ্ছে আবার যখন ডানদিকের গাল চিরা হচ্ছে তখন বামদিকটা চিটছে এই হতে আছে বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহাল্লামকে তখন জানানো হলো বলা হলো যে এই লোকটির এমন অবস্থা কেন তার গালটাকে এইভাবে কেন চিরা হচ্ছে জিব্রাইল বা ফেরস্তা আল্লাহনবীকে তখন বলছেন এই যে লোকটিকে তুমি দেখলে যার গাল চিরা হচ্ছে ফখে আজাদ সে একজন মিথ্যুক ছিল এমন মিথ্যা কথা বলতো তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে যেভাবে তুমি তাকে শাস্তি দিতে দেখছ এরকম শাস্তি তার হতে থাকবে কতক্ষণ পর্যন্ত কে পর্যন্ত মিথ্যা কথা বলার কারণে কে পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে আমরা জানি যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বোখারি মুসলিমের হাদিসে কথা আমাদেরকে বলেছেন যে মিথ্যা কথা বলা কোনো মুসলমানের অভ্যাস নয় মিথ্যা কথা কোনো মুসলিম বলতে পারে না কারণ মিথ্যা কথা বলা হচ্ছে মোনাফিকদের অভ্যাস মোনাফিক কারা ছিল সবাই আমরা জানি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জামানায় কিছু মুনাফিক ছিল যারা মৌখিকভাবে এসে আল্লাহনবীকে বলতো যে আমরা ইমান এনেছি কিন্তু আসলে তারা ইমান আনেনি নি মিথ্যা করে আল্লা নবীকে বলতো যে আমরা ইমান এনেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু ওহির মাধ্যমে জানতে পেরেছিলেন যে তারা মৌখিক ভাবে ইমান এনেছে ইমান তাদের অন্তরে প্রবেশ করেনি তারা আসলেই কিন্তু ইমান আনেনি এরকম কথা আল্লাহ নবী জানতে পেরেছিলেন তাদেরকে মুনাফিক হিসাবে গণ্য করা হয়েছে যারা মুখে ইমান আনবে আর অন্তরে তারা কুফুরিকে গোপন করবে এরকম লোককে মুনাফিক আর তাদের অভ্যাস ছিল যে তারা মিথ্যা কথা বলতো ও আদা চুক্তি ভঙ্গ করতো এবং মানুষের সাথে ঝগড়া বিবাদ করলে অশ্লীল ভাষাও ব্যবহার করতো এগুলি ছিল তাদের গুণ তাদের গুণ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তাই হাদিসে বললেন আতুল মোনাফেক এ সালাত মোনাফেকদের তিনটি অভ্যাস তাদের মধ্যে তিনটি অভ্যাস পাওয়া যাবে ইদা হাদদাসা কাদিপ তারা যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে ওয়াঈদা ও তুমিনা খান তাদের কাছে যদি কোনো আমানত রাখা হয় তারা আমানতের খেয়ানত করবে আমানত আপনার কাছে আমার কাছে যখন রাখা হবে তখন আমাদের উচিত হবে এই আমানতের সংরক্ষণ করা এটা হিফাজত করে রাখা যে রেখেছে আমানত আমার কাছে সে যখন সেই আমানত আমার কাছ থেকে নিতে আসবে তখন সঙ্গে সঙ্গে এই আমানত তাকে ফিরিয়ে দেওয়া আমানতে হিফাজত করতে হবে কিন্তু মোরফিকদের অভ্যাস হচ্ছে যে তারা কথাই কথায় মিথ্যা কথা বলবে আর আমানতে তারা খেয়ানত করবে মুসলমানদের এরকম কোনো অভ্যাস হওয়া উচিত নয় কারণ এই অভ্যাস হচ্ছে মোনাফিকদের অভ্যাস যে তারা কথাই কথাই মিথ্যা বলবে তো রাসুল করিম সাল আলী হাসাল্লাম আমাদেরকে সতর্ক করলেন যে আমরা যেন মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন ও সাল্লাহ আলাহ নবীনা মোহাম্মদ ও আল্লাহ আলহি ওয় সাহবিহি আজমাইন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 माला जार कारण बंदा होते पारे महान आल्लार प्रियन युष्ठान जगे आदर्श मुसलिम কাল রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ইউ চুজ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 आज रत साढ़े सात टाए पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगलाय